আমাদের পথ প্রদর্শক হিসাবে দিয়েছেন মহান রব্বল আলমিনের জন্যই সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ তসলিম আল্লা রাহ আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাহ আলমিনের একটা রহমান আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সৃষ্টির মধ্যে আশরাফ করেছেন শ্রেষ্ঠ করেছেন এটাও তার রহমত আল্লাহ রব্বুল্লাহন আমাদেরকে সত্যদিন দিয়েছেন আমাদেরকে হেদায়ত দিয়েছেন আমাদেরকে সঠিক পথের সন্ধান এটাও আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত আজকের পৃথিবীতে আরো ইনসান নামের ব্যক্তি রয়েছেন যাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সঠিক পথের সন্ধান দেননি যারা কাফের মুশ্রিক যারা দুনিয়া নিয়ে বসে আছে যাদের পরকালীন কোনো সুখ শান্তি নেই দুনিয়ার যে সামান্য সময় তারা অতিবাহিত করবে আমরাও অতিবাহিত করব কিন্তু এই সময় অতিবাহিতের পরেই তাদের জন্য কষ্টের জীবন শুরু হয়ে যাবে আর আমাদেরকে আল্লাহ রব্লা আর দয়া পরবশে আমাদের এই জীবন শেষ হওয়ার সাথে সাথে সুখের একটা জীবন আমাদেরকে দান করবেন এটাই আমরা তার কাছে আশা করি আমাদেরকে ওইভাবেই হৃদায়ত সহকারে আমাদেরকে সত্যদিন সহকারে সেই ধরনের নবী প্রেরণের মাধ্যমে আমাদেরকে সেই তাতুল মুস্তাকিম আমাদেরকে দেখিয়েছেন এবং তার উপরে ইস্তাকাম থাকার জন্য আল্লাহরপুল্লাহ আলমিনের কাছে আমরা কামনা করি আল্লাহ রুপুল্লাহ আলমিন আমাদেরকে সেই হৃদায়তের উপরে রাখেন মন আল্লাহ এটা আল্লাহর আলমিনের একটা বিরাট মেহরবানি তার জন্য দিনের সঠিক বুদ্ধি তাদের অন্তরে দিয়ে দেন দুনিয়ার যত রকম মায়া মোহব্বত দুনিয়ার যত রকম লোভ লালসা কিছুই তাদেরকে গ্রাস করতে পারে না কিছুই তাদেরকে করতে পারে না তারা অকূর্বী শান্তির জন্য তারা পাগল হয়ে যায় যখন তারা অকূর্বী শান্তির জন্য পাগল হয়ে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের দুনিয়াতেও শান্তি দান করেন এমনই আল্লাহ রব্বল্লা আলমিনীর বিসাম আর যারা দুনিয়ার জন্য পাগল হয়ে যায় তাদের আখেরাতের শান্তি সমস্ত নষ্ট হয়ে যায় দুনিয়াতেও তাদের অশান্তি এই দুনিয়া এবং আখরা এই দুটি জিনিস এই দুটি জিনিস কেউ যদি মনে করে যে আমরা দুই জায়গাতেই খুব আরামে থাকবো দুনিয়াতেও আমার বিন্দুমাত্র কষ্ট যেন হয় আখেরাতেও আমার যেন বিন্দুমাত্র কষ্ট না হয় এটা হবে আল্লাহ রসুল্লাহুল্লাম বলছেন মানে আহাত যে দুনিয়া মহাব্বত করবে আকার বাস্তব দুই জায়গাতেই সে কাজের মসজিদের মতো দুনিয়ার বাহাদুরি করবে দুনিয়াও খুব সুখ শান্তিতে থাকবে যত রকমের খাওয়া যাতে পূরণ করবে আখড়াতে গিয়েও আবার আল্লাহ রব্লা আল আমিনের সেই মহান করুণা জানা হবে না দুনিয়াকে মহাবত করলে দুনিয়াকে আখড়ে ধরলে আদার আখড়া আখরা বেছে নিতে হবে নাজিদাইন ইম্মা চা ইম্মা দুটি রাস্তা আল্লাহ দিয়েছেন রাস্তা রাস্তা এই কুকুরের রাস্তা যদি ইখতিহার করা হয় হতে পারে দুনিয়ায় তার কিছু শান্তি হতেও পারে কিন্তু আখরা তার ক্ষতি হবে নিশ্চিত আর আরেকটা হচ্ছে গুজারের রাস্তা আল্লাহ শুকুরের রাস্তা আল্লাহর প্রতি আনুগত্যের রাস্তা আল্লাহর প্রতি সারেন্ডারের রাস্তা আল্লাহর গুণবিত্তল করার রাস্তাও এই শুকুরের রাস্তা এই শুক্রের রাস্তা যারা ইখতিহার করবে তাদের আল্লাহর আলামীন দুনিয়াতে পরীক্ষা করবেন পরীক্ষা করা ছাড়াতে আল্লাহর আরামিন তাদের জন্য কল্যাণ দিবেন না যদি এক তো ভালো পেয়ে গেল কুকুরের রাস্তা আর সুপুরের রাস্তা তো এক পেয়ে গেল কুপুরের রাস্তা দুনিয়াতে পরীক্ষা করবেন না আল্লাহর আলমিন দুনিয়াতে তাদেরকে সুখ শান্তির মধ্যে কোন পরিবর্তন পাবে না আখড়াতে যাকে এত কষ্ট দেবেন এত মহামহাকাল পর্যন্ত ভালো কাজ করে থাকেন তার জন্য কিছু মঙ্গল দেওয়া উচিত কিনা আল্লাহর এসব আপনারা খুব ভালোভাবে জানেন কোরআন একসব বিষয়ে বিস্তারিত বিস্তারিত আমি সম্মানিত ইসলামদের এই সমাবেশে তাদের উপস্থিতিতে আমি ইসলামদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাকেও এদিরই ছোট মতো একটু কাতারে থাকার মতো একটু তৌকিদ দিয়েছেন আল্লাহ রক রহমান যে বড় বড়ামা ইসলামের কিন্তু সর্বদে সামান্য কিছু তাদের কাতারে তাদের সাথে উঠা করার তাদের কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করার সুযোগ দিয়েছেন না থাকলেও অন্তত তাদের মধ্যেই আমরা মনে করি যে আল্লাহ রুপুল্লাকে আমাদের একটা গৌরব এটা আমাদের একটা সম্মান এটা আমাদের একটা ঐতিহ্য এটা আমাদের একটা ফকর আল্লাহর সাল্লাম বলেছেন নবী এটা আমার কোন ফখরই নয় আমার ফখর হচ্ছে কি আবদুল্লাহলি আমি তার মান্দা এটাই আমার বড় গৌরব আমার গৌরব গৌরিয়তের মধ্যে আমার গৌরব আল্লাহ রব্লাহ আল আমিনের হওয়ার মধ্যে তো তাই সে নবী তিনি আল্লাহ বান্দা হয়ে তিনি গৌরবোধ করেন আমরা কি তার বান্দা হতে পেরেছি কিনা সেই আল্লাহর আমরা কি হতে পেরেছি আমরা তাদের ওয়ারিস সেই সমস্ত আম্বিয়া গ্রামদের ওয়ারিস আমরা হতে পেরেছি কিনা যেটা আল্লাহর নবী ইসলাম বলেছেন হচ্ছেন তারা তাদের রেখে যাওয়া অর্থ সম্পদ দিনা তেরহান টাকা পয়সা জমি জিনা ওয়ারিসে যে শিক্ষা তিনি রেখে গেছেন এই শিক্ষার তারা ওয়ারিস তিনি যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শের এরা ওয়ারিস से आदर्श गई मानुषर मध्य ता वस्तवयन कर ही वारे तेरा आज के उपस्थित राम राम के आदर्श एक सचेतनता आनते चाहिए जातेम जी के सठीक दिख निर्देशना दी जाति तर हारिए जा गौरव को फिर पा জাতি তাদের হারিয়ে যাওয়ার সম্মানকে ফিরে পাবে জাতি তাদের ঘুইয়ে যাওয়া ইমানকে আবার খুঁজে পাবে সেজন্য আজকের এই জাতির হাল ধরতে হবে এই জাতির খণ্ডারি হতে হবে আজকে আমি যে আয়াতটি কতবার মধ্যে তেলাবাদ করেছি সে আয়াতের সুদেশ তর্জমা করার মাধ্যমে घटनार कथा उल्लेख करा से घटना हमारे لقد صدق الله رسوله الرؤيا بالحرف لا تدخلن المسجد الحرام ان شاء الله امين قال النبي صلى الله عليه وسلم كيف تدخلن الله جلاتا المسجد الحرام في المسجد الحرام الكعبه الشريفه তুমি শেখনে داخل হবে لا تدخلن المسجد الحرام ان شاء الله امين لرا به তুমি প্রবেশ করবে ইনশাল ঢুকবে সম্মানের সাথে যেখান থেকে তোমাদেরকে বিচারিত করা হয়েছে যেখান থেকে তোমাদেরকে অপমানিত করে তোমাদেরকে দেশ ছাড়া করা হয়েছে যখানের ফাতন ক্ষমতা যারা আখরিয়ে ধরেছিল তারা পুণাদের উপর জুলুম নির্যাতন আল্লাহর আলমিন করবেন যে তোমার আভাস বুন যেখানে তুমি চেয়েছিলে যে তুমি সেখানে আল্লাহ রপুল্লাহ আলমিনের আইনকে বাস্তবায়ন করবে সেখানের হুকুমত কে গ্রহণ করে সমস্ত খাত করবে তোমার মনের যেটা আশা ছিল সেটা পূরণ হবে অতি নিকটে তোমাদেরকে পাঠা দেওয়া বিজয় তোমাদেরকে অতি নিকটে দেখা হবে এবং সাথে সাথে সেই রতুল সম্পর্কে আমাদেরকে বর্ণনা কার কথা বলা হচ্ছে এখানে নয় তিনি প্রেরিত হয়েছেন এই জন্য সবসময় একটা দিন হৃদায়ত সহকারে তিনি প্রেরণ করেছেন লিহু বেহুরাবু আয়লা দিনে সবত্ব দিন মক্কা নয় মক্কা রে কুফারে ক্রাইশের দিনের উপরে তার দিনে এটাকে বিজয় লাভ করবে শুধু নয় সেই দিনে হরিফ সমত্ব দিনের উপরে বিজয় লাভ করবে সেই সময়ের দিনের রুম ফারেস তারা যে দিন মামছে সেই সময়ের কেসরা কেসারা যে সমস্ত দিন মামছে সে সমস্ত দিনের উপরে বিজয় লাভ করবে ঘোষণা করছেন সেই বোখার হাজির রোমা কেত্রা কেসারা তোমরা ওই রকম বিরাট বিরাট তোমরা বিজয় করবে রূপ বিজয় করবে বা কিছুড়া এই সমস্ত বড় বড় কিছু তোমরা বিজয় তোমরা লাভ করবে তাই এখানে আল্লাহর আলমিন ইঙ্গিত করছেন করলে দুনিয়ার যত দিন রয়েছে সমস্ত দিনের উপরে তোমাদের বিজয় লাভ হবে এখানে বর্তমানেও বিভিন্ন রকমের দিন রয়েছে দিন কি যাবে দিন হচ্ছে একটা মতভাদ যে দিন এই মতবাদ এদের একটা আইন কারণ লু আদেশ রয়েছে কিছু নিষেধ রয়েছে এইরকম আরো দিন রয়েছে আরো মতবাদ রয়েছে সেগুলোর আইন কারণ লয়ন ওয়ার রয়েছে সংবিধান রয়েছে যে সংবিধান গুলো সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সংবিধান আছে বিভিন্ন দিন এখন দিন বলতে শুধু যে ধর্ম এটা কিন্তু নয় দিন বলতে মতবাদ একটা ধর্মের অনুসরণ করেও সে বিভিন্ন মতবাদকে গ্রহণ করতে পারে ওগুলো ভিন্ন ভিন্ন দিন এখন বর্তমানে দিনগুলো হয়েছে দেশ ভিত্তিক তাদের নিজস্ব আইন কানুন ওই জাতির আইন কানুন ওই দেশে নাই যেমন হিন্দুদের দেশে হিন্দু জাতির কোন আইন কানুন দ্বারা হিন্দুদের শাসিত হয় না হিন্দু এক এক দেশে এক এক দিন আছে মানে এক এক আবার ইংরেজদের ইংরেজ জাতি বা খ্রিস্টান জাতি হিসাবে খ্রিস্টান জাতির যে দিন তাদের যে ধর্ম ভিত্তিক তাদের বানানো দিন এখন বিকৃত হয়ে গিয়েছে এখন বিকৃত হয়ে যাদের সীমারেখার মধ্যে যারা বাস করছে ওই সীমারেখার শাসন ক্ষমতা নিয়ে তারাই একটা নতুন দিন প্রতিষ্ঠা করেছে যেমন নাকি আরব দেশে কি হয়েছিল সে আল্লাহ দেবী সালামের দিন দিয়ে তাদের ইচ্ছা মতো দিন তারা বানিয়ে নিয়েছে সেটা মক্কাই একদিন সে রুমে আর একদিন পারস্য আর একদিন মানে এক জনের শাসন ক্ষমতা এক এক রকম এক রাশিয়া দিনে বার্তানিয়া দিনে হিন্দ পাকিস্তান দিনে বাংলাদেশ এরকম বিভিন্ন দেশের বিভিন্ন দিন আজকে প্রতিষ্ঠা হয়েছে আর সেটাও আবার দল যখন ক্ষমতায় থাকে এক দল বলে বিসমিল্লার পক্ষে আর এক দল বলে আল্লাহ সর্বশক্তিমানের পক্ষে মানে এর মধ্যেও পার্থক্য আছে কিন্তু যদিও নীতিগত হবে এক তবুও তাদের দিনের মধ্যে কিছুটা পার্থক্য আছে বিজয় লাভ করবে শুধু তাই নয়াবু আলা করলি সেদিন কি বিভিন্ন রকমের সে দিনের ইংরেজ দিন আমেরিকা দিন ব্রিটানিয়া এরপরে বিভিন্ন দলভিত্তিক দিন মাউসেদু আওয়ামী লীগ মুসলিম লীগ দিন বিএনপি দিন জাতীয় পার্টি যে কোনো হোক না কেন আলাপ দিন কুল্লিহি সমস্ত দিনের উপরে শুধু এই কয়টা আল্লাহাব বলছেন আমার সাক্ষ্যই যথেষ্ট কেউ স্বীকার করো আর না করো এই সব উৎখাত করার জন্যই আমি আমার রসুলকে প্রেরণ করেছি হেদায়ত এবং সত্য দিন সহকারে এবং তার রেখে যাওয়া দিনের উপরে তার যে নয় আসবেন তারা এই কাজকে আমার পর্যন্ত করবেন আমার সাক্ষর যথেষ্ট দিচ্ছেন তো এই দিন আমি কেন এই বিভিন্ন দিন বললাম যে এক একটা দিন এজন্যই জন্যই যে যাই নাম উল্লেখ করেছি এই প্রত্যেকটা পার্টি তারা ক্ষমতায় ছিল ক্ষমতায় তাদের দিনকে তারা প্রতিষ্ঠা করেছে ওই দিনে আওয়ামী লীগ ও ক্ষমতায় ছিল দিনে বিএনপি ক্ষমতায় দিনে মুসলিম লীগ এর প্রত্যেকটা দিন দিনে জাতীয় এরাও ক্ষমতা থেকে দেখা গেছে এক এক দিন এক এক রকম যদিও সব দিন এই দিনগুলোর উৎপত্তির হচ্ছে ওই ইংরেজ কাপের আগত থেকে উৎপত্তি হয়েছে এই দিনগুলো কিন্তু তারপরেও এর শাখা প্রা আছে কোনটা লেবার লেবার কোনটা কনজারভেটিভ এক একটা এই সমস্ত দিনের উপরে বিজয় লাভ করতে হবে এটাই হচ্ছে ওরা দায়িত্ব আল্লাহ নবী সালামকে এই দিনগুলো চোখে দেখে গিয়েছেন দেখে যাননি এই দিনগুলো নতুন আবিষ্কার হয়েছে আলা কি ওই শিক্ষা গ্রহণ করবে ওই কিতাব পড়বে ওই আদর্শ দেখবে উদ্বুদ্ধ হয়ে দিন খুললেই হবে যতদিন যত দতবার পৃথিবীতে কেমন পর্যন্ত আসতে থাকবে সব কিছুর উপরেই তারা বিজয় লাভ করবে ইনশাল এই আয়াতে আল্লাহ শ্রী মহানদের আজকে যারা না রসুল তাদের যিনি নেতা তার সম্পর্কে তার চরিত্র সম্পর্কে আল্লাহ রব্লা আল এখানে বর্ণনা করছেন যাতে ভবিষ্যতে না আছে মহান ব্যক্তি কেমন ছিলেন সেই মহান ব্যক্তি সম্পর্কে তার পরিচয় জানতে পারে তাই তো আল্লাহ রবাহ তার মহান চরিত্র সম্পর্কে ঘোষণা করছেন তারা কাশের কখনো ক্ষমা করেন নাই কুপুরিকে কখনো বরদাস করেন নাই কুপুরের প্রাধান্য কখনো মেনে নেন নাই তাদের প্রতি ছিলেন কটোর নাই আপস নাই আপস কিছু মানতে দেই তাদের মতবাদ কিছু তাদের কাজ করতে দেই কি করার এমন নমনীয় ছিলেন না আশেপা কোন আপস নাই কোন সময় দেওয়া নাই কোন ধৈর্য নাই এর সাথে কোন আপস নাই সাথে সব সময় কঠোরতা খর হস্তম আসি দেয় আলাল এ তার চরিত্র তারাও কঠোর কুকুরদের প্রতি একদম কঠোর কোনো অপসায় তাদের সাথে সারা পৃথিবীতে কুফর তাহলে এদেরকে কোনো ক্রমেই তারা সহ্য নিজেদের আপসের মধ্যে তারা একে অপরের প্রতি মহাবত ছিলেন রোহামা এবার মহাব্বত নিজের নিজের জীবনের ব্যক্তিগত চাহিদা নিজের प्रयोजन चाहिए तुम तो तुम्हारी तुम्हार घर ऐजन ऐड़े तुम्हारे परिवार सबकिे निश्चय আমার তুমি যা আছে তুমি অর্ধেক করে তুমি নিয়ে নাও তোমার সাথে আছে একটি ঘর তুমি নাও আরেকটি ঘর আমি নেই আমার স্ত্রী আছে জন। তুমি তো ফেলে এসেছো। এখানে কিভাবে তুমি দুঃখ কষ্টে থাকবে দুই স্ত্রীর মধ্যে যেটাকে তোমার বেশি পছন্দ হয় তুমি সেটাকে নিয়ে নাও আমি তাকে তোমার জন্য তালাক দিয়ে তোমার জন্য দিয়ে দিই ওই মহারাজের সেও এইরকম আদর্শের মায়ের